ইবনু আব্বাস রাজাল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন যখন জিব্রাহিল আলাহ সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানেই প্রতিরাতে রাতে জিব্রাহিল আলাহ তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে পুরাণ তেলওয়াত করে শোনাতেন নিশ্চয়ই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রহমতের বায়ু অপেক্ষা অধিক দানশীল ছিলেন